الحمد لله الحمد لله نمده ونستعبه ونستغفره ونحن منه ونتغفر عليه ونعرض بالله من فره أنفسنا ومن يأهده الله فلا مضل لأه ومن يغنل فلا هادي ألاه ونشأد ولا إله إلا الله وحده لا شريك له ونشأد أن سيدنا ومولانا محمداً حبته ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأسحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم قل إن كنتم تحيطون الله ما يحببكم الله ويحب لكم دروبكم. والله غفور رحيم وقال تعالى يا أيها الذين آمنوا عليكم أنهدكم لا يضعكم من مضل إذا سبيتم وقال صلى الله عليه وسلم ان الناس على دين خليلي فلينظر أحدكم من يخالل او كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد আমাদেরকে মবারক মাসের রমজান এবং ওই মাঠে উদা রাখার তারাবি আমার আদায় করার পরেকারী লজ্জ করার আমাদের যে তৌফিক নিয়েছিলেন রমজানি বারটার আগের থেকেই আল্লাহ এই রমজান হাসিল করার জন্য দোয়া করতেছিলাম আত্মীয় পাওয়া বলা হয়েছে এই দোয়া আমি আপনাদের সকলকে বলেছি আপনাদেরকে নিয়ে সেই দোয়া করেছি আল্লাহ করে আমাদেরকে এত বড় মা যার জন্য নবী আলোচনা করছিলাম অভান আমাদেরকে সেই গৌল চালু করেছেন আমরা ফোটা আমরা আল্লাহ দরবারে এবং আমরা আশা করি যে আল্লাহ আমাদের সেনাকে প্রবুল করে কেমনি আশা করতেছি একজনের বাড়িতে আপনি দিতে तो बड़ा माय कर आल्ला আর যে ব্যক্তি বাডি যে বাড়িওয়ালাকে খুশি করতে পারছে তার দিলের মধ্যে শান্তি পৌঁছাইতে পারছেন সামনে যে কোনো অনুষ্ঠান বলে আশা করা যায় পুরী আলাদা পাবে কারণ বাড়িওয়ালা দিলে তার প্রতি মহবরণ দিলাম একটা কথা বললাম ঠিক আল্লাহ করতে যায় যদি আল্লাহর করে আল্লাহকে নারাজ করে তাহলে আল্লাহ তাকে তাকে বে করে অনেকগুলো দেখবেন আত্ম আর আশেপাশ কেন আল্লাহ তাকে করে দেখবেন আল্লাহ ঘরে সে কোনো ব্যাস আপনি আমি যে আসতে পারেছি আল্লাহ আপনাকে আমাকে বের করে দেন নাই আসার সুযোগ রাখবেন এতটুকু আশা পোষণ করতে পারি আল্লাহ তালা কত নারাজ হয়ে আমাদের কোনো ব্যাপারে বেআ দেন নাই যে কারণে তিনি আমাদের জন্য তারপরে আশার শুধু রেখেছেন একটা পর একটা তার রোজা পালন করা আল্লাহর আল্লাহর তিনি চরম টুকা ফাঁকা দেওয়া প্রবণ করিলেন যদি ওই লোকের ভিতরে বিনয়ী ভাব থাকে তার ভিতরে অহংকার না থাকে তো তারাটা তো আল্লাহ তাল্লাহ তেল করে দেয় আল্লাহ দয়া করে রহমত দিয়ে পাঠ করে একটা জিনিস আল্লাহ দরবারে নেই আল্লাহর ভাষা সব কিছু আছে কত হওয়া বলা নেই করতে নেই ওই জিনিস তার সাথে খুব কত হয় খুব দামি হয় সেই জন্য সে ব্যক্তি আল্লাতে নিজেকে লত করে দেয় কিছুই করতে পারলাম যা বললাম তোমার দরবারে পেশ করার যোগ্য না ইবাদতের নামে গুস্তাকি করব ইবাদত করার সেইগুলো বল এইটা এই তো সে নিজেকে এইটা নেই আরো বাড়াই দিয়ে ওটাকে স্বানিবের জন্য কাজ করায় আর এক লোকে এত সুন্দর আমল করছে তার নামাজ সম্পূর্ণ নাসায় যায় তার নামাজ পুরো সুন্দর কোনো পূর্বে তার মনের ভিতরে বড় আছে মনের ভিতরে অহংকার আছে আমি যে নামাজ পড়লাম এইরকম নামাজ তো নামাজ নিপুট নামাজ পড়লাম এই না সম্ভব হল আমি বলে বাস এই ধরনের ভাবদার অনেক আসলো যদিও সে ভাল জিনিসের মাটার যোগ ছিল কি তোর ইংরেজের টাকা বুঝ ইংলিশ করে বিদায় হয়েছিল এইটা আমরা মানে করে যে কোনো বিষয়ে প্রায় যে কোনো বিষয়ে আপনি অহংকার করে দেখেন তার পরক্ষণে আপনাকে আপনি পরীক্ষা মূলক অহংকার করেন নিজেকে বড় বলে ওরক্ষণে ব্যঞ্জন একজন পুত্রের মধ্যে আল্লাহ যারা সূচনা করেছেন অহংকার আমার এই তাদ তাদের করবে আমি তাকে আমাদের চাপা বুড় করা আমরা টাইনে দেখলে পায়ে দেখি না উপরে দেখলে তীে দেখি না একশো হাট দূরে দেখি না আল্লাহ কাজ দিয়ে তা আপনার রুগীর করে আপনার রোগী খুলে নিতে চাই আপনি যারা ভাবলেন আমার তুমি করছিল কতটা নালাজ দেবেন কতাবপুর কিন না আমার এই কথাবপুরের কাদত এটা নিজের তারা করবে আমি তাকে জাহান নামে দেখতে পড়বো কোন অবস্থায় বন্ধ করেন করে আল্লাহ করবো আপনার পরে ঘটনা আছে তারপর যেদিন ঘটনা দিতে দামার এই কর্তে রস করার জন্য ক্ষমতা বের তারপর দিন তার কর্ত বন্ধ হয়ে টাকা ফোর করছিলেন চিন্তা লিখছে একটু বড়াই মানুষ এক্সিডেন্ট করে উনি এক তিরিশ বছরের মধ্যে আমার তবজুরলা পৌঁছায় কথা বলতে চায় কথা কিন্তু এটা কয়েক বেড়েছেন প্রত্যেক দেখছেন দেখেন সব লোকজন আমার ছুটি বেড়েছে তিরিশ বছরের মধ্যে তপুরা কবে নাই এই জন্য সেই করার अल्लाहुल्ला भागरे लेकिन भाग दीदी के दाय भारत ऐले के दाय আমরা একটি দিলে কর্মসূচি বানাই দিতে এইভাবে হান্ড্রেড পার্ট এইভাবে কোন মিত্র দিলের মধ্যে একটা খেয়াল আছে একটা অস্ত্র এইটুক খালি আসেন এইটুকু পর্যন্ত আল্লাহ পছন্দ করেন নাই তখন রেজাল্ট কি হয়েছে উনি রাত্রের যে ঘরের মধ্যে বাজার করতেন এই ঘরটা এইরকম মানে কোন ডিস্ট না করতেন অতচ একদিন উনি ওনাতে টাইম এই টাইমে করতেছেন अपन मूल दायित्व আর আমার এই ভাইর নিরানব্বইটা বলতে হবে না আমার বড় আমার দর্মিকা কারণ আমি কি করি আপনি তার বিচার করলেন বিচার করলেন এ ঘটনা আমার এই ঘরপুর পরিবেশের কোন রাস্তা নেই আসলো কেনবে আর কেন বাঁচলো আসলো কেন কেন বাঁধ উনি গবেষণা বললেন প্রত্যেকটা মানুষ যদি আল্লাহ তোমার এই ত্রুটির কারণে আল্লাহ তার মাথার মধ্যে ঢালেন একটু চিন্তা করলে আপনিও বুঝবেন समस्या আমি কোন চাপিত একদম একা গেছে পুরা খবর একা কম শুধু মদিনাথ থেকে তখন আসবো বর্তায় করে আমারই ছাত্রের খলিমা আঁকার এক পথ দিনের প্রতি সেদিন আমার মতো ভালো লাগে হ্যাঁ আসছে এই জন্য আমার অসুবিধা হয়ে গেছে পথের বাচ্চা আছে আমার ডায়াবেটিস তখন মিষ্টি খাওয়ার পর গাড়ি খানায় মিষ্টি খাওয়ার পর জন্ম কেন আমি চিন্তা করলাম সারা বছর একা করলাম অসুবিধা আছে কেনা যায় আমি চিন্তা করছি কেন হলো সারা বক্স একা বকাল বাকা একা থাকবে আর তখন কারণ তখন সবার এই একটু আল্লাহ থেকে আল্লাহ দেখায় আপনি যে কোনো ঘটনা যদি খেয়াল করেন আপনি পারবেন কি হয়েছে আমার একটা ভুল হয়েছে ভুলের কারণেও চিন্তা করবে সেই রুমের তো কেউ এই যে আমার ভাষার মধ্যে একটা কথা ছিল যে আমরা আল্লাহ রেবাদ করতে চাইছিলাম ঠিক ফলোয়াটেন করা এবার তোমরা করতে পারি করে নিচ্ছি কেন নজর তোমার নিজের দিকে গেলো তো আমি করে নিচ্ছি আজকে এখন আমি কখন থেকে নিলাম কৌভিকটা কিছু করে জন্য আমি উল্টো করলাম করতে মানুষ ছিল না ওই যারা আছে ডিসানত দরজা বন্ধ করে আসতে পারে দাদা তো চান নাই কেমনি যত দরজা বন্ধ করতে চলে আছে ডিসার্জ এই বাদার জন্য বঞ্চিত এবং আল্লাহ বয়স যখনই নজর দিদির উপর আসে तुम्हें ठीक क्या এই আয়াত আপনাকে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য পাবে বরং তোমাকে দেখে দেখে হেদায় যতটা ধরো সুতরাং মানুষ ওনাকে দেখে তাতে বেশি ওনাদের দাওয়াতে যতটা মুসলমান রয়েছে ওনাদের কাক কর্ম দেখে তাতে বেশি লোক মুসলমান আর নিজেকে করলেন না চাফাবাজি অনেক করা ও মিথ্যা ছিলেন খুব সাইন্টিফিক বক্তৃতা ইসলাম কত সাইন্টিফিক কত दूर तो अल्लाहर दिखाए प्रत्येक न्यामत द्वारा तक तारा आल्ला प्रत्येक न्यामत द्वारा निजेक घर दिल ओ घर वन से दी के बे गल्ला शरीफ देवी दिल ওখানে ইবাদত করেছে আল্লাহ নির্বিঘ্নে পায় আর আল্লাহ দেখলাম দেখলে ইচ্ছা লাগে একটা রক্ত পথে হয় পুকুর না হয় কাপড় নামাজ পুকুর মানুষ নিজেকে যখন তৈরি করে নিজেকে তৈরি করার একটাই রাস্তা আল্লাহ মানুষের দ্বারা মানুষ তৈরি করে সঙ্গ মানুষের তারা ধরে হয় বাংলা ভাত রত্ন যার সঙ্গেন তার চলে আসবেন পাকা কাঠালের সাথে কাঁচা কাঁঠাল লাগে এই এই আমার গিয়েছিলাম তখন বাড়িতে ছিলাম বাজারে দেখতাম আপা মরুম আব্বা পাঠালেন বাজারে তো কাঁথালে যদি দেখতাম কিন্তু কাঁঠাল বদি পুকে দিলেন খেলে দিলেন কেন এই কাঁঠাল বদি থাকে সব কাঁঠাল পেয়ে দেবো গেলে আমার এইগুলো আরো দুদিন হাত আছে ওখানে নিয়ে হবে তার আগে তাই গেলে সব খেস তার আগে সব যাবে আমার আর হবে না বাকিগুলো ইনফ্রাস্ট্রাকার জন্য ডক্টর সাত তো মানুষ মানুষের দ্বারাই হয় এক একজন আল্লাহ মানুষ তো দিন কারখানা প্রত্যেকটা আল্লাহ ওনাকে দেখে হাজার কিন্তু না মানুষ তৈরির কারখানা হয়েছে এইভাবে দিল্লি কিন্তু পড়বে সে আল্লাহ প্রত্যেকটা ন্যাম দ্বারা উপকৃত যত ন্যামে তত দাদা যদি আল্লাহ না করো আল্লাহ না করো কেউ যদি নিজেকে বলতে না পার ঠিক করার কোনাজ সুন্দর করার নেই কোন চিন্তা নেই অঞ্চলের লোকগুলো দূর করার কোনও লিখের উদ্দেশ্য একটা চাকরিতে প্রমোশন দাও আর বেতন বানাও বাড়ি दामी दी खाना खाओगे लख टा रोजगार करो टा रोजगार कर मजादार खाना पाइबा सुंदर टीम सभी भाव टे टार्ज जीवन के पानी আল্লাহ যত দেওয়ার দিবে আল্লাহ থেকে তত দূরে যাবে আল্লাহ থেকে তত দূরে যাবে টাকা দিবে এমন জায়গায় দায় করবেন যেখানে গাই করতে হ্যাঁ মহিলা কলেজ মহিলা কলেজ বুনায় দা দিয়া বোনায় দা দিয়া এইসব মহিলা কলেজে পুরুষ কলেজে যতটা পদনা হবে যারা করতায় করতে হবে টাকা দিয়ে আরো জড়িত আর কোন দিন শিকাইতে হতো এগুলো এইখানে তাদের হাতে খুলে পাক্কা নাস্তি করেছে আমার ছেলেটা এর পাক্কা নাস্তি পারে বারবার চ্যালেঞ্জ করি আর কি অক্ষর দিবেন মুসলমান এই অক্ষর ছাড়া আর কি অক্ষর দিবেন আমাকে বোঝাবেন আমি এই অর্থ বলছি দাশা বুঝে থাকেন এদের হাতে তুলে দেওয়ার অর্থ হচ্ছে আপনার জলই হয়েছে আমার ছেলেটাকে এইরূপ ক্লাস নাস্তি অর্থ আপনি মুখে স্বীকার করেন না এই কাজ করে সে আল্লাহ থেকে জুড়ে চলে গেল সন্তান সন্তানের জীবনের সমস্ত মেজামল সে আল্লাহ থেকে বাড়ি দিল এই বাড়িটাকে তিনি মহান মানে তিনি মহন মানে দিব প্রত্যেকটা হুম ঘুমে সে ফেলিগুলো দিন কোন অবস্থায় যেন জাহান ওনো আবদ্ধার জন্য জাহান মেলের তা তার মৃত্যু হয় এইভাবে সে ব্যবস্থা গ্রহণ করবে বাড়িতে থেকে আরো এমন এই কাজের লোক যায় উপরে সে আল্লাহ থেকে আরো করে কেন এইটা দেয়ো তুল হবে অনুমতি দিব খরচ করতে যাবেন পাসপোর্ট মানে ছবি লাগবে আল্লাহ দিতে কোন চিকিৎসার জন্য ব্যবসার জন্য বিদেশে যাবেন পাসপোর্ট লাগবে আল্লাহ আপনি বিভিন্ন অনুষ্ঠানে আপনি তেরো বছর সবাই কেমন ছিলেন উনিশ বছর সবাই কেমন ছিলেন এইগুলো ছবি কি আবার হতে গেছে অত ছবি তুল দিতে মানুষের কত বিরক্ত লাগে বারবার তোমরা সরকার আইনি করে রাখছিস তোমরা তো লাভ কি মানে তুই এত আপন ডাক্তার বানাও কিভাবে তুমি তুমি গর্ব করিস তো সেইখানে একটা মেডিক্যাল কলেজ এরকম পাঁচ লক্ষ পাঁচ লাখ একটা করে নামাজ পড়ে পাঁচ লক্ষ পাঁচ হাজার করে এটা গোনা করিস আল্লাহ ওখানে গোনা নেই আপনি সাজতে রাখ কিনা করতে একটা সমালোচনা করলেন এটা এক ধরনের অপরাধ কিনা আর বাচ্চার নাকের ডায় বসে কি করলেন সমালোচনা করলেন সমালোচনা আর বাচ্চার সামনে গেলেন গাবি লোক পরিচিত আসে কি করলেন বেয়া জমি বললেন ক্যামেরা মানল এসে গোলা হয় হাতির বিনা ঠেকায় তারা فرانيس بمثلوبين الله تلاحظوا في بايداني تعطيب تشبت كوهين عذابين حول حول حول حول حول حول الناس عذاباً يوم القيامة المصابرون إن عشد الناس عذاباً كوهين عذاب كالمصابرون در الصابتون مخارس العبار حسيني আসলের মানে আল্লাহ তাদের করে এত নারাজ হবে এত নাজ হবেন আল্লাহ তালা তাদের থেকে পাস করবেন না এবং তাদেরকে বোনা থেকে পা করবেন না এই দু গুণা এই যে বাতাস ছবি তোলা শিহুদীরা এমন একটা মোবাইলের মাধ্যমে করে দিচ্ছে বলা নোবাইলের মাধ্যমে এই উম্মতকে শিহুদীরা বরবাদ করেছে মেরে মেনে শত শত গুণায় কবিরা তার আমার ভিতরে টেলিভিশন যোগাই দিয়েছে এই মোবাইলের ভিতরে এখানে ক্যামেরা আসতেন নামাজ নেই খেলাওয়া নেই হয় এই দুই কাজ ছাড়া আমি কাজে দেখলাম চোদ্দ বছরে দুব তারা এখনো দাঁড়িয়ে ওঠে নাই মোট ওঠে আমার যারা মাথা বন্দায় দিলে এরাম তারা তাদের হজ মিনা ময়দানে দাপন করে তার হার বাড়ি আসে নৌচিহাতে পাই খাই ঠিক কিলিন এটা আলাপত তার হজ কবুল হয়ে এই অবস্থায় তারা সিরিয়াস তার একটা টুর ভিডিও করার জন্য টুর করছিল কারণ হর দোকরা কবুল হওয়ার হয়ে গেল তা আল্লাহি যদি হয়ে থাকে তা তার দু চেহারা যদি তার হর দু কবুল হয় থাকে তো তার চেহারা আল্লাহ এই লোক নিজেকে তৈরি করে এই লোক যেতে থাকতে নিজেকে তৈরি করে নাকি না করলে এই অবস্থান কোথায় গেল आल्लाई जत हजार माइल दूर आल्लाये गुणा कब आज सारा दुनिया महिला जाने उदाम कारण ब्रह भारतवर्षे ना दस मा से उत्तर बंदा पकन पक न হ্যালো আমি নামাজ আছি নামাজের মধ্যে বলতে চাই আমি নামাজ আছি পরে পড়তে আমার মোবাইল লেগে দিচ্ছি থাকে এই মূল শক্ত নামাজ মোবাইলে কত বলবে না আপনাদের কত মানে ভালো হালাতে আছেন পাকিস্তান ভারত বাংলাদেশের মুসলমান যে কত ভালো হালাতে আছে আপনারা বুঝবেন না আপনারা এখন আগে বোনা পাইছেন সে কারণে আপনারা আপনার মুসলমানও এই বছর দাঁড়িয়ে কথা বলে নামাজ থাকে আমরা উঠাম এই অবস্থায় আমাদের দেশে দেখতেছে অনেকেই এইসব মহিলাদেরকে দেখতে থাকে কেন দেখেন হারাম হারাপ কি হজ করতে এসেন এখন তো ডবল হারাম এটা জব দি করার জন্য মহিলাদেরকে ভালো করে দেখটা যে তৈরি করে এই লোকটা পয়েন্ট চলে গেছে পয়সা হয়েছে যেমন দেখা আর বিভিন্ন কথায় কথা ঝগড়া করে মানুষটাকে এমন একজন ভাগ হয়ে যায় আমার অসুবিধ হয়ে যায় আর একটা লাগালাগি দেখা ওরা বলেন হর মন্দা করতে লা বা কলা সিদ্ধাও আসিল হট হর্ একটা পরিষ্কার বলতেন সবরে গোলমাল করবা না বলি কারণে গোলমাল লাগে কিন্তু অন্য কোনো এই ব্যাপারটা যাদের অন্য কম করে তারা সিরিয়াল মানে আমাদের লোক সিরিয়াল এটা লাইন ধরে সুন্দরভাবে একটা কাজ করতে হবে এইটা ধরুন খবর এটি কিন্তু নেই এই একটা দিক দল ভালো একটা এয়ারপোর্টে হোক হোটেলে হোক লাইন বন্ধ বাসে উঠতে পের এই ব্যাপারে অতন্ত এটা পরিষ্কার মানা কারণ আমার মানে কথা মানুষ যদি দিল্লিকে তৈরি করে যে কোনো নিরায় তার আল্লাহ পরিক বাক্য আর যদি সে নিজেকে তৈরি করতে না পারে তো সে মাল পাস আরো দূরত্ব পাঠ সন্তান পাইল আরো দূরত্ব পাঠকি বাইদুল্লা যেখানে এক এক রাখাতে এক লাখের পর ওখানে যায় তো আল্লাহ থেকে আরো দূরত্ব বাড়ে দূরত্ব বাড়ে ভয় করতে পারে না এই জন্য আমাদেরকে নিজেকে তৈরি করবে ট টেলিভিশন গুমরাহের মাধ্যম ওইখান থেকে ইসলাম পাইতে চায় ইসলাম থেকে আরো দূরে চলেন আল্লাহ টেলিভিশনে মস্তা বসতে যায় না কোনো আল্লা যায় না ওলা গোলাম তারা যায় তারা ইউটি না পরিকল্পনা যায় গলস মস্তা থাকবে তার দরকার নেই মহিলারদের চেহারা দেখা দরকার নেই মহিলারদের চেহারা টেলিভিশন থেকে যদি আল্লাহ হয়েছিলেন নির্দিষ্ট থাকা আল্লাহ হয়ে যাবে কোন বিকল্প খুঁজবেন না যে খুঁজবেন সে গুমরা দায়িত্বে তাহার নামে যাবেন এরপর আপনি টেলিভিশন থেকে আল্লাহ আল্লাহ হইবেন সরিয়তের কথা জানবেন আপনি বিভ্রান্ত হইবেন নোংরা হয়ে যাবেন আপনি কাউকে দুর্ভারণ করতে পারবেন না আল্লাহ আপনাকে পাত্রও পাবেন তোমার কানে কি আল্লাহ নিজেকে গড়ার প্রফিক ডাক ইমান আমল সুন্দর করার প্রফিক দাগো না সকলে কথা থাকে